سماي الله ربي قل الله ربي السلام عليكم ورحمه الله وبركاته إن السلام الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا আর এই সুরাই চল্লিশটি আয়াত রয়েছে এই সুরার বিষয়বস্তু যেমন মক্কী সুরাগুলির বিষয়বস্তু আল্লাপাকের তৌহিদের কথা রেসা আলাতের কথা রাসুল্লাহ আস্লামের নবত এবং রেসালাতের কথা এবং যারা অস্বীকার করেছে তাদের জন্য সতর্ক সতর্কবাণী আর বিশেষ করে আখেরাত পুনরুত্থান এবং সেখানে প্রতিদান আল্লাহ পাক যে বদলা দেবেন প্রত্যেককে এই বিষয়গুলি আর কেমতের ভয়াবহ অবস্থা এছাড়া শেষ দিকে যারা প্রকৃতির মানুষ অসাধ মানুষ তাদের কিছু খারাপ গুণ আর সব খারাপ গুণ থেকে কি করে মুক্তি পাওয়া যাবে তার চিকিৎসা প্রতিকার এই সুরার নাম হচ্ছে সুরাতুল মা কারণ এই সুরার আয়াত নম্বর তিনে আল্লাপাককে জিল মা আরেজ বলা হয়েছে মা আরেজ মেয়েরাজের বহু বচন তার মানে হচ্ছে সিঁড়ি আল্লাহ পাক এর সাদ করছেন তা আলা সা এলুম বি আজামি একজন ব্যক্তি চাইল এক যাচ্ছাকারী যাচ্চা করল এক ব্যক্তি চাইল বেআজাবি ও আকে এমন এক শাস্তি আজাব যা অবশ্যই সংগঠিত হবে অবশ্যই তা ঘটবে এই ব্যক্তিকে যে ব্যক্তি সম্পর্কে আল্লাহাক বলছেন যে সালা সাইল একজন যাচ্ছাকারী আল্লাহাকের কাছে আজাব চাইল এই ব্যক্তি সম্পর্কে তিনটি মত রয়েছে একটি মত হচ্ছে যে সে ছিল নাজরিবিনা হারেস কাফের নেতা মক্কার সে মোহাম্মদ সাল্লা সাল্লামকে বলেছিল এই কথাটি চ্যালেঞ্জ করে আর আরেকটি মত হচ্ছে যে আবু জাহাল বলেছিল চ্যালেঞ্জ করে রাসোরামকে যে হে মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম তুমি যে বলছো যে তোমারটাই সত্য তাহলে তোমারটাই যদি সত্য হয় তো আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ মা ইনকান হাজ হক হে আল্লাহ যদি এই মোহাম্মদের ধর্মে সত্য হয় মোহাম্মদের নিয়ে আশা দিনই সত্য হয় তাহলে আকাশ থেকে আমাদের উপর পাথর বর্ষিয়ে দাও এই দুই কাফের উভয় আর মত হচ্ছে যে না এটা রাসুল্লাহ উদ্দেশ্য সায়ল মানে পাকের কাছে দোয়া কারি রসুল্লাহ সাল্লা রাসুল্লাহাম যখন কাফেরদের দেড় কোরাইশদের অবাধ্যতা দেখলেন আল্লাহর দিনের বিরুদ্ধাচরণ আরমানি দেখলেন রসলুল্লা সাল আসলামকে সাহাবা ইকরামদেরকে বিভিন্ন দিক থেকে যখন তারা কষ্ট দেওয়ায় কোনো রকমের ত্রুটি রাখল না জুলমত্যাচার তাদের তুঙ্গে উঠে গেল তখন আল্লাপের কাছে রসল আল্লাহ সাল সাল্লাম বদ্ধ করেছিলেন যে হে আল্লাহ এদের ওপর দুর্ভিক্ষ নামিয়ে দাও আল্লাহ আলি কবি কোরাইশ আল্লাহ তুমি এই কোরাইশদেরকে পাকড়াও করো আল্লাহম্মল আলহমসেনী না কাসী ইউসুফ হে আল্লাহ এদের ওপর তুমি দুর্ভিক্ষর শাস্তি আজাব নামিয়ে দাও যেমন ইউসুফ আলি সাল্লামের জামানে সাত বছরের দুর্ভিক্ষ নেমে এসেছিল এই বদুয়ারসুর আল্লাহ সাল্লামের আল্লাহর কাছে মঞ্জুর হয়েছিল এবং আল্লাহ পাখের এই আজাবে মক্কার কাফের মুশ্রেকেরা ওয়ানাহারে সব কিছু খেয়ে ফেলেছিল হাড় হাড্ডি শুকনো চামড়া গাছের বাকল গাছের পাতা কোনো কিছু খেতেই তারা বাকি রাখেনি তারপরে তারা নিরুপায় হয়ে রাসুল্লাহ সাল্লামের কাছে এসে দরখাস্ত করলো যে ইয়া রাসুল্লাহ ইয়া মোহাম্মদ সাল্লাহআসালাম আমরা তোমার আত্মীয় সুতরাং তুমি এই আত্মীয়তার খাতির আল্লাহাকের কাছে দোয়া করো যে আমাদের উপর থেকে এই বিপদ উঠিয়ে না হোক তারপরে এরা ইমান নিয়ে আসেনি মহান আল্লাহ এই বিষয়টি উল্লেখ করেছেন লিলকা ফেরিনা লইসাল এই আজাব এই শাস্তি এসে পড়বে বা বাস্তবায়িত হবে এই শাস্তির কাফেরদের উপর কাফেরদের উদ্দেশ্য পক্ষ থেকে আরেজ যিনি আকাশে আরেজের একটি তফসির আর জিল মা মানে এটাও হইতে পারে যে মেরাজ মানে সিঁড়ি অর্থাৎ মর্যাদা আর জিল আরেজ মানে যিনি উচ্চ মর্যাদার অধিকারী আল্লাহর গুলাম আল্লাহের গুণ বলা যেতে পারে আল্লাহ পাক তারপরে ইসাদ কছেন তা আর্জুল মালা এ ক্যা তো আর রুহ হই এলেইহে ফি ইয় কানু খামসিন আলফাসানা ফেরিস্তাগণ এবং বিশেষ করে রুহ আলিহ ইসালাম অর্থাৎ জিব্রাইল আলিহালাম যে ফেরিস্তাদের নেতা এই ফেরিস্তাগণ আরোহণ করেন চড়েন এলেইহে আল্লাহ পাকের কাছে ফি ইয়িন এমন এক দিনে এমন এক দিবসে কানা মেখদারু খামসিন আল যার পরিমাণ হচ্ছে পঞ্চাশ হাজার বছর এ আয়াতের অর্থ কি এ সম্পর্কে কাদের বিভিন্ন মত রয়েছে কেউ কেউ বলেছে এই পঞ্চাশ হাজার বছরের দিন যেটা হবে আর এই যে পঞ্চাশ হাজার বছরের ফেরেসাগন জিবাহল আল চড়েন আল্লাহর কাছে এর মানে হচ্ছে আর সে আজিম থেকে জমিনের শেষ পর্যন্ত আসতে মানুষের দিকে লক্ষ্য করে বললে পঞ্চাশ হাজার বছর লাগবে এর এই দূরত্ব হচ্ছে পঞ্চাশ হাজার বছরের যেই পথ খুব দ্রুত অতিক্রম করেন ফেরিস্তাগণ আর রুহের তস্তির কেউ কেউ রুহ দিয়ে আত্মা দিয়ে করেছে অর্থাৎ পাকের কাছে যেমন ফেরিস্তারা যান তেমনি রুহকে নিয়ে যাওয়া হয় যেমন শাহি হাদিসরা প্রমাণিত মানুষের ইন্তকালের সময় রোহকে আকাশের দিকে নিয়ে যাওয়া হয় আর কেউ কেউ বলেছেন যে পঞ্চাশ হাজার বছর এটা হচ্ছে দুনিয়ার আয়ু দুনিয়ার আয়ু বোঝানো হয়েছে অর্থাৎ যেই দিন থেকে আল্লাহফাক এ পৃথিবীর সৃষ্টি করেছেন আসমান জমিন সেই দিন থেকে শুরু করে এমত পর্যন্ত এই পৃথিবীর বয়স হচ্ছে পঞ্চাশ হাজার বছর তৃতীয় তফসির কেউ করেছেন যে এটা পৃথিবী আর আখেরাত ইহকাল আর পরকালের মাঝখানের এই যে সময়টা এই সময়টাকে বোঝানো হয়েছে অর্থাৎ যে আল্লাহ আকর্বুল আলামিন যে এই দুটোর মাঝখানে যে সময় করেছেন এটা আর চতুর্থ মত হচ্ছে যে এটা হচ্ছে ক্যামতের দিবস অর্থাৎ কিয়ামতের দিন এত বড় হবে এত সময় দীর্ঘ হবে যে সেটা পঞ্চাশ হাজার বছরের হবে আল্লাহ আলম আল্লাহ পাক তারপর হে নবী মোহাম্মদ তুমি সুন্দরভাবে ধৈর্য ধারণ করো ভদ্রতার সাথে ধৈর্য ধারণ করো এরা বাইদা এই কাফেররা এই আল্লাহ পাকের কি অথবা আখেরাত কি দূরে মনে করছে তাদের পরাজয়কে দূরে মনে করছে ওনারাহ কারিবা আমি তো খুব নিকটেই দেখছি ইয়মাতা কৌনুস্তা ও ক্যালমহল সেই মহাসঙ্কটের দিন ক্যামত ওই দিন হবে যে দিন আকাশ হয়ে যাবে গলিত রূপার মতো কাল কাল কালমহলের একটি তফসির গলিত রূপা অথবা গলিত তামা আর আরেকটি তফসির হচ্ছে যে মহল মানে হচ্ছে তেলে ভাজি করার পরে যে তেলটা ময়লা যুক্ত হয়ে থাকে কালো হয়ে থাকে সেই তেলকে তো আকাশের অবস্থা কেমন হবে এই ময়লাযুক্ত তেলের মতো হয়ে যাবে আর নিশ্চিন্ন হয়ে যাবে এইভাবে আকাশ গলে গলে পড়বে অর্থাৎ কোন জীবা লোকাল এহেন আর পাহাড় মালা হয়ে যাবে ধ্বনিত তুলোর মতো বা ধ্বনীত রঙ্গিন পশমের মতো ওয়ালায়াস আল হামিমুন হামিমা আর কোনো বন্ধু অপর কোনো বন্ধু সম্পর্কে কেউ কাউকে জিজ্ঞাসাও করবে না কেউ কারোর সাথে পরিচয় নেবে না এই ক্যামতের দিনে অথচ এমন যে চোখের আড়ালে আছে চোখের আড়ালে থাকলে অনেক সময় পৃথিবীতে এককে অপরকে দেখানো হবে অর্থাৎ প্রত্যেকে পরস্পরকে দেখতে পাবে চোখের সামনে সকলে হবে ইয়াদ মুজরে সেই দিন অপরাধীর অবস্থা কেমন আল্লাহ বলছেন সেই দিন অপরাধী চাইবেই যে সে আজকের শাস্তি থেকে আত্মরক্ষার জন্য তার সন্তানিদেরকে মুক্তিপণ হিসাবে দিয়ে দিই যা আল্লাহ আমার এই ছেলে মেয়েদেরকে নিয়ে নাও আর আমাকে রক্ষা করা অসাহেবাতে নিজের স্ত্রীকে দিয়ে দিবে মুক্তিপণ হিসাবে ও নিজের ভাইকে দিতে প্রস্তুত হবে ইল্লাতি তুবি আর নিজের বংশধরকে যে বংশে সে আশ্রয় নিত যারা তার সাহায্য সমর্থন করত। ফিল করতো জামিয়া আর ক্ষমতা থাকলে পৃথিবীতে যে কেউ আছে সবাইকে একজন নিজেকে মুক্ত করার জন্য সবাইকে সব কিছুকে পেশ করে দেবে তোমায়ুনজি অতবার আকাঙ্ক্ষা করবে যে কোনো রকমের রক্ষা যদি হয়ে যেত কাল্লা আল্লাহ কোশ্চিন খালে না সারা পৃথিবীর সবকিছু দিয়ে দিও আর সকলকে পেশ করে দিও একজনের একজন অপরাধীর কোনো রকমের মুক্তির রাস্তা নেই একমাত্র মুক্তির রাস্তা হচ্ছে পৃথিবীর ইমান এবং নেক আমল ভালো কাজ আর তার ভিত্তিতে আল্লাহ পাকে রহমত কাল্লা শুনে রাখো এই জাহান্নম ইহালাজা জ্বলন্ত অগ্নিশিহা নাজা আতাল্লিশ যা চামড়াকে তুলে দেবে মানুষের চামড়াকে দগ্ধ করে তুলে দেবে চামড়া শরীরের গোস্ত খসে পড়বে কিন্তু মত আসবে না তাদের মান আদারাওয়াত আর এই জাহান্নাম ডাকবে ওই সব লোকদেরকে যারা পৃথিবীতে পেছনে চলে গেছিল আর বিমুখ হয়ে গেছিল ওয়াজামা ফাওয়া এবং ধন সম্পদ একত্রিত করেছিল সঞ্চিত করেছিল ফাওয়া আর সেগুলিকে সুরক্ষিত করে রেখেছিল ইন্নাল ইনসান আখ হালুয়া আল্লাহ পাক রব্বুল বলছেন যে নিঃসন্দেহে মানুষকে অত্যন্ত অস্থির মনা করে সৃষ্টি করা হয়েছে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা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 देख सत्य उन्मोचन शुक्रवार बुधवार रत नुन सम्प्रचार सकाल साढ़े सतटा बांगलेश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 তুলে নিয়ে জাহাঙ্গীর कैम छह सलम कथा क्या हादिसर इतिबमयिकाशी अनुष्ठान पिस সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসে আমাদের আল্লাহ ফাকরুল আলমেজ ইলাল ইসাল্লিন এখান থেকে সামনের বেশ কিছু আয়াতে আল্লাহ ফকরবুল আলমিন মানুষের কিছু যে খারাপ দিক রয়েছে বদ রয়েছে সেগুলি উল্লেখ করেছেন আর তারপরে এই বধ স্বভাব থেকে মুক্ত হওয়ার পথও আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন এর ব্যবস্থাও দিয়েছেন আল্লাহ পাকের কাছে সমস্যার সমাধান রয়েছে মানুষের আত্মার পরিশুদ্ধির জন্য চরিত্র গঠনের জন্য নিজেকে সুন্দর করে গড়ে তোলার জন্য কোরআনে করিমে সবচেয়ে উত্তম চিকিৎসা পেশ করা হয়েছে মহান আল্লাহ এরশাদ করেছেন ইনসানা হালুয়া নিঃসন্দেহে মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির মনে করে মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির মনে করে অধৈর্য করে ধৈর্য হারা এজামাজুল সরো জাজুয়া সুতরাং এই মানুষকে যখন অনিশ্চয় স্পর্শ করে কোথাও কষ্ট হয় বিপদে পড়ে জাজুয়া তখন উৎকণ্ঠিত হয় হাহুতা শুরু হয়ে যায় ওজামাসুল খৈর মানুয়ার আর যখন কল্যাণ স্পর্শ করে সুখের জীবন পেয়ে যায় মানুয়া তখন কৃপণ হয়ে যায় তখন বাধা দান করে আর দিতে চাই না ইল্লাল মুসল্লিন তবে যারা মুসল্লি নামাজি যারা আল্লাপাক মুসল্লি বলেছেন মুসল্লি দুই তিন অক্ত পড়ে হয় না মুসল্লি ওকে বলা হয় যেই ব্যক্তি কায়েমি নামাজি স্থায়ীভাবে পাঁচ অক্ত সলাত আদায় করে আর যেইভাবে আল্লাহ পাক ফরজ করেছেন পুরুষদের জন্য মসজিদে গিয়ে পড়া বা জামাত আল্লাপাক ফরজ করেছেন আর এই সময় মতো আল্লাপাক ফরজ করেছে এই নামাজ রাসলুল্লাহ্লামের তালিকা মোতাবেক নামাজ পড়া ফরস করেছেন যেসব শর্ত রয়েছে নামাজের যেসব রোকন রয়েছে যেসব অজবাত রয়েছে সব কিছুকে সুন্দর করে আদায় করা ধীর স্থিরতার সাথে খুশুর সাথে সলাৎ আদায় করা এগুলি হচ্ছে সলাৎ আদায় করা ওরাকে মুসল্লি বলবেন তাহলে মুসল্লি এসব থেকে মুক্ত হইতে পারে কোন ধরনের মুসল্লি আল্লাহ বোসান আল্লাহ সলাত এহমদা এমন যারা তাদের সলাতে স্থির সংকল্প সময় তারা সলা তাদের করে তারপরে এরশাদ করেছেন ওয়াল্লা জিয়ি আমি হাকুম মালুম আর ওই সব লোকেরা এই বদ থেকে মুক্ত হতে পারবে যা উল্লেখ করা হইল যাদের ধন সম্পদে সুবিধিত অধিকার রয়েছে আল্লাপাক নির্ধারিত করেছেন অধিকার জাকাত এই জাকাত তারা দিয়ে থাকে আর এ ছাড়াও যে দায়িত্ব বহনের বোঝা তার ওপর রয়েছে বাপ মায়ের ক্ষেত্রে ছেলেমেয়ের ক্ষেত্রে স্ত্রীর ক্ষেত্রে আরও এরকম যদি কোনজনরা কেউ হয় সেসব ক্ষেত্রেও ব্যয় করে থাকি তাদের ধন সম্পদে সরিয়েতে হক রয়েছে প্রাপ্য রয়েছে কার জন্য লিসা এলে যাচাকারির জন্য যে চাই তাকেও দিয়ে থাকে ওয়াল মাহরুম আর বঞ্চিতদের জন্য যারা চাই না তাকেও দেয় অভাবী চাই না বাপ মা চাই না তাদেরকেও দেয় ওই সাদে কো নিয়ম আর যারা প্রতিদান দিবসকে বিশ্বাস করে তারে সংশোধন করবে কারণ জবাবদেই করতে হবে প্রত্যেকটি কথা কাজের জন্য আমাকে জবাবদেই করতে হবে এই চিন্তা আমাকে বাঁপ থেকে বাঁচিয়ে রাখছে ওন আহমিন আজাবের অভিম উসফেকুন আর যারা তাদের প্রতিপালকের শাস্তিকে ভয় করে ইন্না আজাব আর অবহিম গাইরু মামুন নিঃসন্দেহে তাদের প্রতিপালকের আজাব থেকে নিরাপদ থাকা যায় না কাউকে নিরাপদ ভাবা যায় না ফরু জাহিম হাফেজুন আর যেসব লোকেরা নিজের লজ্জা স্থানের সুরক্ষা করে লজ্জা স্থানের হেফাজত করে আল্লাহাক ইল্লা আল্লাহ আজওয়াজহিম তবে স্বামী স্ত্রীর ক্ষেত্রে তাদের বিবিদের সাথে পুরুষদের সম্পর্কে তাদের স্ত্রীদের সাথে আওমা মা মালাকাতমান ওহম অথবা অধিকারভুক্ত দাসীদের ক্ষেত্রেই আল্লা ফরব্বুল আলমেন যদি শরীয়তি যে পন্থা রয়েছে সেই পন্থা মোতাবেক কোনো মুসলিমকে দাসী দান করেন তাহলে সেখানে জায়জ রয়েছে কিন্তু সেই পন্থা যেহেতু আজকে বাস্তবে নেই যদিও শরীয়তের বিধান আছে সুতরাং আজকাল কাজের মেয়ে ঘরের চাকরানি এরা দাসী নয় বরং এরা চাকরি করে আপনার ঘরে যারা স্বাধীন আল্লাহপাকরা বললে বর্তমান যুগে একটাই পথ রেখেছে সেটা হচ্ছে স্বামী স্ত্রী সম্পর্ক এছাড়া ছাড়া অন্য কোনো পথ যৌন ক্ষুধা নিবৃত্তির জন্য আল্লাপাক খোলা রাখেননি তাই আল্লাহ পাক এরসাদ করছেন তারপরে ফাইনাহু মিন এদেরকে তিরস্কার করা হবে না যারা স্ত্রীর কাছে যাবে এক না হলে দুই তিন চার পর্যন্ত আল্লাহ পাক সুযোগ সুবিধা দিয়েছেন কিন্তু দুটো শর্ত লাগিয়েছেন যেন শক্তি সামর্থ্য থাকে শারীরিক যোগ্যতা আর আর্থিক যোগ্যতা দ্বিতীয় হচ্ছে যে ইমানি যোগ্যতা যেন থাকে আল্লাহর ভয় থাকে জবাবদেহী করতে হবে যদি এই দুজন তিনজন স্ত্রী রেখে যদি এদের মাঝে আমি অবিচার করি সুবিচার না করি আল্লাহ পাকের সাদ করেছেন ফামানি তাকা ওয়ারা আজ আলিকা এরপরে কেউ যদি আর অন্য কোনো পন্থা সন্ধান করে স্ত্রী ছাড়া অন্য কোনো রাস্তায় আমি যৌন খুদা দূর করবো এই সন্ধানে যদি থাকে আল্লাহ বলছেন ফাউল আই আদুন এরা এই হচ্ছে সীমা লঙ্ঘনকারী এটা হচ্ছে জা আলেম অন্যায়কারী তাহলে আর কোনো রাস্তা নেই সুতরাং হস্ত মৈথুন এই আয়াত দ্বারা হারাম এই আয়াত স্পষ্ট করে যে স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়া আর কোনো রাস্তাই যেখানে নেই তাহলে হস্তমৈথুন করা হারাম নিজে থেকে আপনি বীর্য পাত করে দেবেন ইচ্ছা করে আর মনে করব এতে আমার ক্ষুধা ঠান্ডা হবে এটা হারাম এটা নাজাইজ আল্লাহ আকরাব বললাম তারপরে এরশাদ করছেন ওয়াল্লা জিন আহমে আমানাতম আহাদিম রাউন আর ওই লোকেরা বজ্জরিত্র হতে পারে না যারা নিজের আমানতের এবং প্রতিশ্রুতির রক্ষাকারী হয়ে থাকে আমানত রক্ষা করে আর প্রতিশ্রুতি রক্ষা করে আমানত কথার ক্ষেত্রে আমানত হইতে পারে কোন ভাই বলেছে ভাই এই কথাটি বললাম আপনারা সে আমানত কাউকে বলবেন না কারণ এটা প্রচার হয়ে গেলে অথবা অন্য কেউ জানলে অসুবিধা হবে আমারই ক্ষতি হবে অথবা অন্য কারো ক্ষতি হবে এইরকম আমানত হইতে পারে অথবা টাকা পয়সার আমানত হইতে পারে অথবা পরিবার পরিজন আমানত হইতে পারে প্রতিবেশীদের পাশে একজন নিজের ফ্যামিলি স্ত্রী ছেলে মেয়ে ছেড়ে মা বোনদেরকে ছেড়ে বিদেশে হয়তো যাচ্ছে সুতরাং এটা আমানত আপনার প্রতিবেশী আপনি খেয়ালত করবেন না যে প্রতিবেশী বাড়িতে তো হামস্বামী নেই অথবা কোনো পুরুষ লোক নেই সুতরাং অবৈধ নজর অথবা অসৎ উদ্দেশ্য তাহলে খেয়ানত তাহলে আমানত বিষয়টি অত্যন্ত ব্যাপক এ ছাড়াও আমানত পুরো দিন ইসলামকে বলা এই জন্য আল্লাহ বসে ইন্না আর আমানত আলসামাওয়াত আল্লাহ পাানত পেশ করেছিলেন আসমানের উপর জমিনের উপর পাহাড়ের উপর ফা ভাইনা এই সব অস্বীকার তাহলে আমানত যাচ্ছে আল্লাহ পাো হচ্ছে আমানত আল্লাহর আমানত আর মানুষের আমানত আল্লাপের আমানত হচ্ছে ইসলাম আল্লাহ পাখের আমানত হচ্ছে আল কোরআন কোরানে করিম মানব কাছে আমানত আল্লাহ সুতরাং আমানতকে রক্ষা করতে হবে যারা রক্ষা করে তারাই সত্যিকার অর্থে মমিন বিশ্বাসী এইভাবে রসুল্লাহ সাল্ল্লা রিসাল্লা আমানত আমাদের কাছে তার পেগাম তার হাদিস আমানত সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহর তারপরে বলছেন আর যারা নিজের সাক্ষীর ওপর অটল থাকে অর্থাৎ সত্য সাক্ষী দিয়ে থাকে মিথ্যা সাক্ষ্য প্রদান করে না আলা সালাফিজুন আর যারা নিজেদের সলাথের সুরক্ষা করে হেফাজত করে নামাজের হেফাজত কখনো নষ্ট করে না কখনো সময় পার করে নামাজ পড়ে না উল্লায় কাফি জান্নাত এরাই জানাতে সম্মানিত হবে তোমাকে ঠাট্টা বিদ্রুপ করার জন্য আনিলাম এবং আনিস শ্যামাল তারা ডানে বামে দলে দলে এইভাবে তোমার কাছে আসে রসল আসাল্লাম যখন নামাজ শুরু করতেন কোরআন শুরু করতেন তখন তারা এটাকে খেলতাম আর ঠাট্টা মজা করত প্রথম দিকে ঠাট্টা বিদ্যুৎ করে কোন রকম করে ঠেকানো যায় কিনা এই অস্ত্র তারা ব্যবহার করেছে আল্লাহ পাকের সাদ করেছেন আয়াতি মিনা খালা জান্না নাইম প্রত্যেক ব্যক্তি কি এইরকমই লালসা রাখে যে তাদেরকে নিয়ামত ভরা জান্নাতে দেওয়া হবে এটা এই জন্যইখানে বললেন যে কাফেররা রাসল উল্লা সাহাশাল্লামে নিয়ে আসা দিন মানত না আল কোরআন বিশ্বাস করতো না পরকাল বিশ্বাস করত না শির করত আর বলতো দেখো মোহাম্মদ আমরা যেহেতু সুখের জীবন কাটাচ্ছি আর আমাদের কোনো অভাব নেই আমরা এই মক্কা নগরীর বাসিন্দা আমরা এই কাবা ঘরের খেদমত করি সেই জন্য যদি আল্লাহর জান্নাত থাকে আখেরাত হয়ও আর জান্নাত থাকে তো জান্নাতে আমরা আগে যাব। আল্লাহ বলছেন যে প্রত্যেক ব্যক্তি আশা করলে জান্নাত পেয়ে যাবে আজকাল অধিকাংশ মুসলিম এই জান্নাতের আশাবাদী শুধু জান্নাতের জন্য কর্ম নেই আমল নেই গোনা থেকে বেঁচে থাকা নেই কাবিরা থেকেও আছে না ফরজ আদাই করে না জান্নাতের আশা করে বসে আছে এটা ওই রকমই আশা যেমন আশা করতো বেদিনরা রসুল ইন্না খালাক মেম্মন কখনো না এটা হবে না যে আল্লাহ পাক কাফের জন্য যারা সন্ধিহান আল্লাহ পাকের দিনে অস্বীকার করেছে আল্লাহ পাকের দিনকে রসুলের সালাত কে আল্লাহ জান্নাত দিবেন। তাদেরকে আমি সৃষ্টি করেছি এমন এক বস্তু থেকে যা তারা জানে তাদেরকে শুক্র বিন্দু থেকে সৃষ্টি করেছি তোমাকে কে সৃষ্টি করলো যিনি আল্লাহ সৃষ্টি করেছেন তোমার কোন অস্তিত্ব ছিল সেখান থেকে আল্লাহ পাক তোমাকে এইরকম সজাগ বুদ্ধিমান আর আল্লাপাক কত নিয়ামও দিয়ে আল্লাহাক তোমাকে পৃথিবীতে নিয়ে এসছেন তারই এবাদত করো ফালাউক মশারিকার আল্লাহ বলছেন যে আমি শপথ করছি লা এখানে অতিরিক্ত জায়দা আমি শপথ করছি রব্বিল সূর্য উদয় স্থল আর অস্তাচলের রবের তাহলে আল্লাহাক নিজের সত্তার কসম করছেন ইন্নালা কাদুন যে আমি নিঃসন্দেহ সক্ষম কি করতে সক্ষম আল্লাহ্ন এইসব কাফের মুশরেক যারা মক্কায় বসবাস করে তাদের চাইতে ভালো মানুষ সৃষ্টি করতে ভালো আল্লাপাকের সৃষ্টি আল্লাহ পাক সৃষ্টি করতে এদেরকে ধ্বংস করে দিয়ে আল্লাহ পাক নতুন সৃষ্টি করবেন এর উপর সক্ষম ওমান আর আমি নই। অপারক নইম সুতরাহ তাদেরকে ছেড়ে দাও আবু তাদেরকে খেলতামাশা করতে দাও তাদেরকে ওনার্থক কথাই কাজে মেতে থাকতে দাও খোজ মানে হচ্ছে ওনার্থক কথা কাজে মেতে থাকা ওয়াল আবু আর খেলতে দাও আদুন কি সেই দিনের সম্মুখীন হবে যেই দিনে তাদের সাথে প্রতিশ্রুতি করা হয়েছে যে আমরন করো যেই দিন তারা বেরোবে নিজ নিজ কবর থেকে সেরা দ্রুত বেগে ইউ ফেদুন এমন দ্রুত বেগে ছুটবে বিচার দিবসে যে যেন তারা এক মূর্তির দিকে ইউ ফেজুন দৌড় দিয়ে যাচ্ছে আর অমুশ্রেকেরা ভোর হইলে মূর্তির দিকে ছুটে যেত আর মূর্তিকে গিয়ে চুমা আল্লাহাক জন্য এই নসব মানে আনসাপ আল্লাহ এখানে বলেছেন তাই আনসাপ মানে মূর্তি হইতে পারে একটি আর একটি তাফিস হচ্ছে যে কোনো একটা লক্ষ্য বস্তু যেন মনে হচ্ছে তাদের একটা কোনো লক্ষ্য বস্তু রয়েছে সেই পতাকায় হোক অথবা আর কিছু হোক সাইনবোর্ড হোক আর সেই দিকে তারা দ্রুত ছুটে যাচ্ছে এইরকম ছুটে যাবে বিচার দিবসের দিকে খুশান আবসারহম তাদের দৃষ্টি হবে অবনমিত তার হা কহম আর তাদেরকে লাঞ্ছনা আচ্ছাদিত করবে জালিক এটাই সেই দিন যেই দিনের প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছে এখানে আমাদের সুরায় মহারাজা তফশী শেষ আল্লাহ পাক রব্বুল আল মাফ করে দেন আল্লাহ পাক আমাদের সকলকে জন্নাতুলফির দোস দান করেন রসল আল্লাহ নবীনা মহম্মদ ওয়াল আলী ওসাহেবজমাই রে কল মে শর আহ শাদু হৌজিও নাই বল ফ রফতল রে কনূর বেক বে মলব শুরু হি আল্লাহ রেলা শাদ ফ আপনার আপনার পারে কারণ নম্বর শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আমাদের ইমেল করুন সাপোর্ট এট পিস মানবতার সমাধান একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় আল কোরআনকে রাখবেনি কোরআন শুধুমাত্র মমিনের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন शाइ साथे रहमान कुरान सा जीवन गोडी आज सन्ध्या साढ़े पांच टन सम्प्रचार सकाल छंगे पीट टी बांगलाय